সময় দর্শকৃন্দ দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাব দুইটি শব্দ তিনি ব্যবহার করেছেন যে তিনি মুক্ত তিনি সম্পূর্ণরূপে উচ্চ অবস্থান করছেন কোন রকমের দ্বিত তার বিপরীতকে সাব্যস্ত করা থেকে এবং তার সমকক্ষ কিছু সাব্যস্ত করা থেকে দুটি শব্দ তিনি ব্যবহার করেছেন আবদা দত্ত হল তার মতো আরেকটি সত্তা সাব্যস্ত করাতে তিনি সম্পূর্ণরূপে মুক্ত সম্পূর্ণরূপে তিনি পবিত্র আর তিনি তার মতো সিফাত গুণাগুনে বা কর্মকাণ্ডে কেউ তার মত কোনো কেউ করলে তা থেকেও তিনি মুক্ত এই দুটি জিনিস বর্ণনা করে তিনি মূলত বলতে চেয়েছেন যে আকিদার ক্ষেত্রে যে সহিদার বিপরীত যে ধারাটা সেটাকে তিনি ইঙ্গিত করেছেন অর্থাৎ তাহিদের বিপরীতে যা আছে সেটাকে তিনি অস্বীকার করেছেন আল্লাহকে সম্পূর্ণরূপে তিনি একমাত্র মালিক এবং তিনি সম্পূর্ণ আবাদতের আবাদত পাওয়ার অধিকারী এবং তার জন্য সমস্ত আবাদত করতে হবে এটাই হচ্ছে মূল কথা এই বিপরীতে যারা যারা আল্লাহতালার বিপরীতে দ্বিত সাব্যস্ত করছে বা নিদ সাব্যস্ত করছে বিপরীত সত্তা সাব্যস্ত করছে বিপরীত নাম এবং গুণ অথবা বিপরীত কর্ম অন্য কারোর জন্য দিচ্ছে আল্লাহ কর্মগুলোকে অন্য কাউকে দিচ্ছে সেই ব্যাপারে তিনি আমাদের আমাদের ইমাম করছেন। ইমামের এই কথা থেকে আমরা বুঝতে পারি যে আকিদার ক্ষেত্রে জমনিভাবে ভাবে পজিটিভলি উত্থাপন করতে হবে আকিদার বিষয়গুলো তেমনিভাবে ভাবে বিপরীত যে আকিদা নষ্ট হয় সহি আকিদা নষ্ট হবে তাহ নষ্ট হয় এই বিষয়গুলোকে উত্থাপন করতে হবে দুটি শব্দ তিনি বলেছেন এরপরে তিনি বলেছেন যাবতীয় খারাপ এবং কোন রকমের দোষ এবং ত্রুটি থেকে তিনি মুক্ত এ কথা নিয়ে তিনি তারপর বলেছেন আমরা এই দুইটি বাক্যের ব্যাখ্যা করব প্রথমে আমরা আলোচনা করব যে আসলে আল্লাহ তালার তারহিদের যে জিনিসগুলো আছে অর্থাৎ শহীদ আকিদার বিপরীত তাওহিদের বিপরীত যে জিনিসগুলো আছে সেগুলিকে আমরা ইন্ডিকেট করতে চাই যে সমস্ত জিনিস শহীদ আকিদার তাহিদের বিপরীত তা রয়েছে তৌহ প্রথম হচ্ছে সিরক তারপর হচ্ছে কুফরি তারপর হচ্ছে নেফাক আমরা পর্যায়ক্রম বিষয়গুলো আলোচনা করেছি কিছু আজকে আমরা ধারাবাহিক তারই ধারাবাহিকতা রক্ষার্থে কিছু আলোচনা করে ইশা আল্লাহ মোর পয়েন্টে চলে আসব প্রথমে আমরা এটাই বলবো যে তাও তাওহিদ হচ্ছে ইমান বিল্লাহ আল্লা রুপুর ইমান এটাই আরেক নাম হচ্ছে তাওহিদ আল্লা রফুর ইমান ইমান আনয়ন করতে যা যা লাগে সেটাই হচ্ছে আল্লাহর জন্য তাহির সাব্যস্ত করা কোন তার কোন অংশ কম হলেই তাওহিদের বিপরীত কাজ হয়ে যাবে আল্লাহ রফুর ইমানের বিপরীত হচ্ছে আল্লাহুর ইমানের বিপরীত হচ্ছে আল্লাহর সাথে ইমান না আনা সেটাই হচ্ছে সিরিক করা সেটাই হচ্ছে সিরিক করা অর্থাৎ তাওহিদির বিপরীত হচ্ছে সিরিক এই সিরিকটির বিষয়ে আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ আল্লাহ তালা এই জগতে সবচেয়ে কঠিন যে কঠিন যে শাস্তির ব্যবস্থা রেখেছেন সেটা হচ্ছে আল্লাহ তালা তার সাথে শরিক কখনো ক্ষমা করবেন না এর বিপরীতে যা আছে সেগুলো তিনি যার জন্য ইচ্ছা তিনি ক্ষমা করবেন তাহলে বোঝা গেল আল্লাহ তালা শিরিক করলে তিনি সেটা ক্ষমা করবেন না এবং সেজন্য যে ব্যক্তি শিরিক করবে বাড়িকে যার মধ্যে শিরিক পাওয়া যাবে আখেরাতে সে কোন ক্রমেই মুক্তি পাবে না এবং চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে কোরআন করিম আল্লাহ তালা সে কথা বারবার ঘোষণা করেছেন আমরা রসোল্লা হাদিস থেকেও তা পাই তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে সিরিক্ অবস্থায় মারা যাবে সে জাহান্নামে যাবে আর যে ব্যক্তি আল্লাহর সাথে তাওহিদ প্রতিষ্ঠা করে মারা যাবে তাওহিদ ঠিক রেখে মারা যাবে গুণাগার হলেও একসয় না এক সময় সে জাননাতে যাবে এটা হচ্ছে আহলে সুনাতল জামাতের আকাইদা এবং মুশ্রিক যে তার জন্য কোনো সুপারিশ হবে না তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না এবং তার পক্ষে কেউ কোনদিন কথা বলবে না হাঁসড় মাঠে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিবে যে শিরিক শিরিক না না অবস্থায় যে ব্যক্তি যাবে শিরিক না করা অবস্থায় যে ব্যক্তি যাবে তার জন্য আল্লাহ তালা বিভিন্নভাবে তাকে পার করে নেওয়ার ব্যবস্থা করবেন কিন্তু শিরিক অবস্থায় যে ব্যক্তি যাবে তার জন্য কেউ কোনো সুপারিশ করবে না কোরআনকারিমে আল্লাহ তালা তা বলেছেন এই জন্য একজন ইমানদার বান্দা বা একজন মানুষ যে দুনিয়া থেকে যাচ্ছে তার একমাত্র বড় যে জিনিসটা চাওয়া পাওয়া থাকা দরকার সেটা হচ্ছে কোন অবস্থাতেই যেন তার মধ্যে শির্কের কোন লেশমাত্রা না থাকে এই শির্কের বিষয়টি আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছিলাম আজকে আমরা সেই বাকি অংশ আলোচনা করব শির্ক আসলে দুইভাগীয় ব্যক্তি একটি হচ্ছে সিরকে আকবর একটা হচ্ছে সিরকে আসগর বড় শিল্ক এবং ছোট শির্ক প্রথমে আমরা বড় শিরকে আলোচনা করব শেষে আমরা ইশাআল্লাহ ছোট শিরকে আলোচনা করব বড় শির্কের আলোচনা আমরা বলতে চাই বড় শির্ক হচ্ছে এটা যে আল্লাহ তালার আল্লাহ তালার সত্তার সাথে তার নাম বা গুণের সাথে অথবা তার কর্মকাণ্ডের সাথে অথবা তার অধিকারের সাথে যে অন্য কেউ যদি কাউকে যদি শরিক করা হয় তখন সেটা হয়ে যায় শির্ক আল্লাহ তালার নাম গুণে আল্লাহতালার সত্তার সাথে তার নামে অথবা গুণে তার কর্মকাণ্ডে অথবা তার অধিকারে কেউ যদি কোনো কোনো কাউকে অংশীদার করে সামান্যত অংশীদার করে তাহলে সে সিরিক সাব্যস্ত করল এইটা এই বললাম যে তাহলে ব্যাপক আকারে শির কোথায় কোথাও হয় আমরা এটা ইনশাল্লাহ ব্যাখ্যা করে বুঝতে পারবো। আমরা বুঝতে পারছি যে শিরিক একটা ব্যাপক জিনিস এই আমরা এটাকে ব্যাখ্যা করে বলবো যে সিরিখ কখনো কখনো তাহেদুরুবিয়াতে হয় কখনো কখনো আসমা সিফাতে হয় কখনো কখনো আফায়ালে হয় কখনো কখনো এই শিরিক আল্লাহ তালার অধিকারের মধ্যে স্থাপিত হয় অধিকারের মধ্যে হয়ে যায় প্রথমে আমরা আসি আল্লাহ তালার রুববিতে কিভাবে শিরক হয় রববির শব্দের অর্থ হচ্ছে আমরা আগেও পড়েছি জানি এটা যে রব হচ্ছেন ওই সত্তা যিনি সবকিছুর মালিক যিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং যিনি সবকিছুর মালিক এবং যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন এইগুলিতে এইগুলি যারা অস্বীকার করবে অথবা এগুলিতে অন্য কাউকে কোন অংশ দিবে তারা আল্লাহর সাথে রববিরিয়তে শিরিক করছে সেই হিসাবে রুববিয়ের শিরকে আমরা দুভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে প্রথম হচ্ছে শিরকুত তা অতিল দ্বিতীয়টা হচ্ছে জন্য যা যা সাব্যস্ত করা সেটা না বলা সেটা অন্য কাউকে দেয়া হোক বা না হোক কারণ মানুষ যতই বলে যে আমি কাউকে মানি কিন্তু অন্তরে অন্তরে অন্তরে কন্দরে তার লুকাইত আছে যে তার থেকে কোনো না কোন বড় সত্তা রয়েছে আর সেই বড় সত্তাই তাকে সৃষ্টি করেছে অথবা আসেনি তার কোনো সত্তা রয়েছে সুতরাং সে অস্বীকার করা অর্থ হচ্ছে সে তাওতিল করেছে তাওাতিল অস্বীকার করা মেনে না নেওয়া দেয়া বন্ধ করা কোনো কিছু সম্পর্কে নাস্তি সূচক উক্তি করা তো এই জাতীয় জিনিসগুলো শিলকু তাঁওতিল বলা হয়ে থাকে শিলকুৎ তাঁতিলকে আবার তিন ভাগে ভাগ করা যায় এক ধরনের এক ধরনের সিরেক আছে এর মধ্যে যেটা মানুষ মনে করে তাকে যে সৃষ্টির কোনো স্রষ্টা নেই যেমন আমরা সব সৃষ্টি পৃথিবী আকাশ জমিন মানুষ জীবজন্তু যত আছে সবই হচ্ছে সৃষ্টি এগুলির কোনো স্রষ্টা নেই যারা মনে করে তারা শিরকত্তা আতিল করছে অর্থাৎ আল্লাহ তালাকে আল্লাহ তালার আল্লাহ তালারকে তিনি আল্লাহ তালাকে স্রষ্টা হিসাবে মানতে তারা অস্বীকার করছে অর্থাৎ কোনো স্রষ্টা তারা মানে না এরকম কিছু মানুষ আছে এদের মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে যাদেরকে বলা হয় নাস্তিক বা কমিউনিস্ট যাদেরকে বলা হয় এবং যারা তথাকথিত সোশ্যালিস্ট বা যারা সমাজতন্ত্রবাদী যাদেরকে বলা হয় তারা আর এদের মধ্যে আরেকটি গোষ্ঠী আছে যারা অস্বীকার করেছে প্রকাশ্য অস্বীকার করেছে এদের মধ্যে রয়েছে ফেরাউন সে বলত যে মা ইমতুল্লাহ কুমিল্লাহিন গাইরি আমি বড় আমার চেয়ে বড় কেউ নেই সে বলতো। এই জাতীয় যারা বলছে তার মধ্যে আরেকজন আছে নমরুদ সে অস্বীকার করেছিল যে আনা অমি সে বলছিল আমিও তো জীবন দেই আমি তো মৃত্যু দেয় এভাবে সে অস্বীকার করেছিল তো এই জাতীয় যারা অস্বীকার করে স্রষ্টা অস্বীকার করে তারা এক ধরনের শিরকে লিপ্ত রয়েছে আরেক ধরনের মানুষ আছে যারা স্রষ্টার অস্তিত্ব স্বীকার করে নাম মাত্র বলে থাকে স্রষ্টা এবং সৃষ্টি একই জিনিস এদেরকে বলা সর্বের সর্বাদি বিশ্বাসী ए आल्ला सीरिक कर स्रष्टा के आलदा को सत्ता मन करना मन कर स्रष्टा मिले मिसे आब दुभाग्य व्यक्त ए स्रष्टाइट एकसाथे मिसे आलदा देखान नहीं सब दिक्कत और एक गोष्ठी मन कर आलदा गोष्ठी तब सृष्टि सब समय स्रष्टा लीन है सृष्टि सब समय स्रष्टाय लीन हो जाए गोष्ठी बला फानाफिल्ला तब जरा অনেকে এই সুফিবাদের মধ্যে অনেকে বিশ্বাস করে থাকে ফানাফিল্লা বা কাবাবিল্লা বা যারা মনে করে থাকে আল্লাহতে সে নিঃশেষ হয়ে গেছে বা যারা মনে করে আল্লাহ সাথে এক একার হয়ে গেছে যারা মনে করে যে এই রাত্রিতে বা অমুক সময়ে তিনি আল্লাহর সাথে মিশে গেছেন এবং এটা মূলত হিন্দু ধর্মের একটি বিশ্বাস এবং কি দেখি এই বৌদ্ধ ধর্মের একটি বিশ্বাস সিটি আগে সেটা গ্রিক দর্শনের মধ্যে ছিল গ্রিকদের মধ্যে এই বিশ্বাসটা কার্যকর ছিল সেটা ধীরে ধীরে ভারতীয় দর্শনে আসে এবং ভারতীয় দর্শন থেকে মুসলিম সুফিবাদের মধ্যে সেটা প্রবেশ করে সেই জন্য এই গোষ্ঠী মনে করে যে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা সত্তা থাকলেও সৃষ্টি স্রষ্টাতে লীন হয় ধীরে ধীরে এবং সেটাই তাদের নিকট অনেকের নিকটে সেটাকে বলা হয় মোক্ষলাভ মোক্ষ বলা হয় হিন্দু ধর্মে এবং সেটাই বৌদ্ধদের নির্বাণ নির্বাণতন্ত্র নির্মাণ লাভ করা তারা নির্মাণ লাভ করে সেটাতে এইটাই সুফিবাদে গ্রহণ করেছে সুফিব্যের মধ্যে যাদের মধ্যে যারা সর্ব সর্বসর্ধি সুফিবাদী যারা বিশেষ করে যারা স্রষ্টা এবং সৃষ্টিকে একাকার করে দেখে তারা এই মতবাদে বিশ্বাসী এদের মধ্যে আরেকটি গোষ্ঠী আছে যারা মনে করে থাকে যে না স্রষ্টা কখনো কখনো সৃষ্টির ভিতরে প্রবেশ করেন তারা মনে করে থাকে স্রষ্টা কখনো কখন সৃষ্টিতে প্রবেশ করেন আলাদা সত্তা হলেও তারা স্রষ্টাকে সৃষ্টিবিতে প্রবেশ করেন মনে করেন এরা হচ্ছে এদেরকে বলা হয় যে এদেরকে বলা হয় অহংবাদ তারা মনে করে যে এই দাবি তারা করতে যে অবতারবাদ অবতরণ করে স্রষ্টা সৃষ্টি প্রবেশ করেন তারা মনে করে থাকেন এই গোষ্ঠীর প্রধান ছিল মুসলিম দার্শনিকদের মধ্যে তথাকথিত যে ব্যক্তি সবাই যাকে বড় আল্লাহি মনে করেন অথচ সে ছিল না কারণ বাগদাদের সমস্ত ফকির একমত হয়ে তার মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল কারণ সে দাবি করেছিল আনাল হক আমি সেই আমি সেই ব্রহ্মস্পতি দাবি করেছিল হিন্দু ধর্মে আমি সেই ব্রহ্মস্পতি এই দাবি করাটা এটা একটা তাদের কালচার এবং এটা তারা দাবি করে থাকে তারা মনে করে থাকে যে সষ্টা সৃষ্টির ভিতরে বাস করে থাকেন তারা এটা মনে করে থাকেন এই তাদের মধ্যে দশ অবতার আছে বৌদ্ধ অবতার শেষ পর্যন্ত কলকি অবতারও তারা বলে থাকে মৎস্য অবতার কূর্ম কূর্ম অবতার এভাবে তারা অবতারের কোনো অভাব নেই এবং কি বুদ্ধ অবতার শেষ পর্যন্ত তারা যারা যারা কৃষ্ণ এরাও অত্যাধুনিক অবতার যে অবতরণ করেছে স্রষ্টা কখনো কখনো যদি পশ্চিমবঙ্গের হয় তারা মনে করে থাকে যে দুর্গা শ্রেয় অবতার এবং কালী শেয় অবতার এভাবে তারা অবতার অর্থাৎ স্রষ্টা সৃষ্টির ভিতরে নেমে আসেন কোন কিছু করার জন্য এই জাতীয় বিশ্বাস মুসলিমদের মধ্যে কখনো ছিল না সর্বপ্রথম এই বিশ্বাস ঢুকায় মুসলিমদের মধ্যে সে হচ্ছে হাল্লাজ হোসাইনবল মনসুর আল হাল্লাজ হোসাইনবুল মনসুর আল হাল্লাজ সেটা ঢুকায় বাগদাদের সমস্ত আলেমগন একমত হয়ে তার মৃত্যুদণ্ড জারি করেছেন এবং সে আসলেই কাফের ছিল আল্লাহ তাল সাথে কুফরি করত। করতাম করেন যে তার ছেলে বলেন আমার বাবা যতদিন বাগদাদে ছিল ততদিন পর্যন্ত তিনি এই মতবাদে বিশ্বাসী ছিলেন না তিনি হঠাৎ করে উদা হয়ে গেলেন চার বছর পর্যন্ত তিনি ভারতে থাকলেন ভারত থেকে যাওয়ার পরে তিনি এই মতবাদে বিশ্বাসী এবং সেটার দিকে মানুষকে আহ্বান করতে থাকলেন এর অর্থ হচ্ছে তিনি ভারত থেকে এই বিশ্বাস নিয়ে গেছেন কারণ ভারতে তখন এই বিশ্বাসের স্বরা হয়েছিল এখনো সেই বিশ্বাস রয়ে গেছে বিশেষ করে হিন্দু ধর্মের লোকদের মাঝে সেই বিশ্বাস প্রবল আকার রয়েছে বিশেষ করে শঙ্কর আচার্য বা যারা যারা সর্বশরৎ বিশ্বাসী মাধবাচার্য শঙ্করাচার্য যারা এই হিন্দু স্বর দর্শনে বিশ্বাসী তাদের মধ্যে এই বিশ্বাস এখনও রয়েছে এবং হিন্দু ধর্মে এটা একটা গুরুত্বপূর্ণ দর্শন হিসেবে বিবেচিত এই দর্শনটি বৌদ্ধ ধর্মের ধারক বাহকরাও মাঝে মধ্যে তারা নিয়ে গিয়েছিল মুসলিমদের কাছে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে হোসেন ইবডি মনসুর আল হাল্লাই তার কর্মকাণ্ডের কারণে সে মুসলিম হয়ে সেখানে ভারতবর্ষে থেকে তারপর গিয়ে সে এই মতবাদটি প্রচার করেছিল এটাও কিন্তু বড় ধরনের শির্ক আল্লা আল্লাহতালার তাকে আলাদা সত্তা সৃষ্টি না মেনে তার স্রষ্টার সৃষ্টির ভিতরে স্রষ্টায় এসে প্রবেশ করে এই জাতীয় বিশ্বাস করা এটা বড় ধরনের শির্ক এই দ্বিতীয় শির্ক হচ্ছে এটা যে তাঁতিল কিভাবে আল্লাহকে তারা অস্বীকার করে বসছে তিন নম্বর হচ্ছে এক ধরনের শির্ক আসতে তিন নম্বর সেটা হচ্ছে তাঁতিল আল্লাহ তালার নাম গুণ এবং কর্মকাণ্ডকে অস্বীকার করা যারা করে থাকে সেটা একজন তারা এক ধরনের শিরকে লিপ্ত রয়েছে কিভাবে তারা অস্বীকার করে থাকে দেখেন আল্লাহ তালার কোন নাম নাই যারা বলে থাকে জাহামিয়া যারা অথবা এই জাতীয় যারা আছে যারা আল্লাহ তালার নাম মানে অর্থ মানে না শুধু গুনগুলি একটিও মানে না যেমন মহতাজিলা অনুরূপভাবে যারা আল্লাহ তাল নাম মানে আল্লাহ তাল নামগুলি মানে কিন্তু কোন কোন অর্থ মানে কোন কোন অর্থ মানে না এদের মধ্যে রয়েছে আষাঢ় এবং মাতুরি দিয়া এরা সবাই এই জাতীয় শিল্পীর মধ্যে লিপ্ত রয়েছে এদের মধ্যে আবার কেউ কেউ আল্লাহ কর্মকাণ্ডকে অস্বীকার করে আফা আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহাল করবেন জান্নাত জাহান্ন দিবেন এগুলো অনেকে অস্বীকার করে থাকে এরা সবাই এই জাতীয় শিরকে অস্বীকার করছে আল্লাহ তালা নাম গুণ এবং ফেয়েলকে ক্রিয়াকে কর্মকাণ্ডকে অস্বীকার করছে এরা সবাই আল্লাহ তালার সাথে রুববিতে তারা শিরিক করছে আল্লাহ তালা রুববিতে তারা শিরিপ করছে এদের এই রটি অত্যন্ত মারাত্মক কারণ এর মাধ্যমে মূলত আল্লাহকেই তারা অস্বীকার করছে হচ্ছে এই জন্য সিরকুত্তাহিল দ্বিতীয় প্রকারের শির্ক যেটা আল্লাহ তাল রবি সেটা হল সিরকুত্তমথিল সিরকুত্তমসিল হচ্ছে এটা যে এরা আল্লাহ তালাকে অস্বীকার করে না কিন্তু আল্লাহ তালাকে স্বীকার করার সাথে সাথে অনুরূপ সত্তা স্বীকার করে অনুরূপ সত্তা স্বীকার করে এদের মধ্যে কেউ কেউ সরাসরি সত্তাগতভাবে আল্লাহ তালা সত্তা স্বীকার করছে এদের মধ্যে বিখ্যাত হচ্ছে যারা বিখ্যাত হচ্ছে আল্লাহ তালা প্রথমে দুই সত্তা স্বীকারী এক ধরনের মানুষ রয়েছে যাদেরকে বলা হয় মাজুস মাজুস বা অগ্নি উপাসক তারা মনে করে থাকে যে আল্লাহ আল্লাহ তালা হচ্ছে ফায়রুল খাইয়ের ভালো কর্মকাণ্ড তিনি করেন আর দ্বিতীয়টা হচ্ছে ফায় ফায়ল সার खबर सृष्टि कर खराब सृष्टि द्वितीय सत्ता रहेरमान ए नाम दिए थके येदान भलो सृष्टि आहरमान खराब सृष्टि समपरय कर रुबियते आल्ला तला रुबियते व्यक्ति कर मध्य सब चे मारक देखा जाए এরাও বলে থাকে যে সমপর্যায়ের নয় বরং ক্ষমতা দিক থেকে যিনি কল্যাণের সৃষ্টিকারী তার ক্ষমতা বেশি অকল্যাণের সৃষ্টি তার ক্ষমতা কম নহীন আল্লাহ তিনি সবকে সৃষ্টি করেন ভালো মন্দ সবে আল্লাহ তাল্লা সৃষ্টি এবং সেটা সৃষ্টির তার কোন একমতার কারণে তিনি ভালো মন্দ বৈষ্ঠ সৃষ্টি করে থাকেন সুতরাং এদের একথা গ্রহণযোগ্য নয় এরা হচ্ছে মাজুস এরা অগ্নি উপাসক অগ্নি উপাসক এদেরকে আল্লা তালা কোরআন একই উল্লেখ করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিন ওয়াল-মাজুসা ওয়াল্লাযীনা আশরাকু ইন্নাল্লাহা ইয়াফসিল বাইনাহুম ইয়া'তুল ফাসল সূরা হাজি মুহাম্মদ আল্লাহ তাআলা তাদেরকে নাম উল্লেখ করেছেন তাহলে বোঝা গেল যে এই এরা দ্বিতীয় গোষ্ঠী যারা আল্লাহ তাআলার সাথে সমপর্যায়ের আরেকজন স্বীকার করতে চায় সমপর্যায় পুরোপুরি না হলেও কাছা কাছের সমপর্যায় স্বীকার করে তারা বলে থাকে যে এ হচ্ছে তিনি হচ্ছেন খালকুশর খারাপ সৃষ্টিকারী খারাপ সৃষ্টি ভালো সৃষ্টিকারী আল্লাহ আদিত ইয়েসদান আর খালকু সৃষ্টিকারী হচ্ছে আহরমান নাউজ বিল্লাহ আরেকটি গোষ্ঠী আছে যারা আল্লাহ তালিয়তের সাথে শিরিক করছে তারা তিন সপ্তাহ তিন করে থাকে এদের মধ্যে বিখ্যাত হচ্ছে খ্রিস্টানরা তারা তিন সপ্তাহ সাব্যস্ত করে থাকে তারা বলে থাকে যে প্রথম সত্তা হচ্ছে আল্লাহ দ্বিতীয় সত্তা হচ্ছে পুত্র ইসা আলহ ইসলামকে তারা দ্বিতীয় সত্তা মনে করে তৃতীয় সত্তা হচ্ছে রোহুল কদুস বা পিতা পুত্রের মাঝে যে সম্পর্ক বিরাজমান সেই সম্পর্ককে তারা একটি অর্থপূর্ণ জিনিসকে তারা ব্যক্তিতে সাব্যস্ত করেছে একটা অর্থ অর্থ জিনিসকে ব্যক্তি বানিয়ে নিয়েছে এই এরা এই জাতীয় শিড়কী লিপ্ত রয়েছে তারা মনে করে যে তিনটি সত্তা রয়েছে তিনটি সত্তা মিলে আবার একই সত্তা এই জাতীয় গাজাখুরি গল্প তারা বলে থাকে মানুষকে সেটা বিশ্বাস করানোর জন্য বিশ্বাস করার জন্য তারা বলে থাকে কিন্তু এটা আসলেই সত্য নয় স্রষ্টা একজনে তিনি হচ্ছেন আল্লাহ তাল্লাহ তারা যে সৃষ্টি যে যাকে তারা স্রষ্টার পুত্র হিসেবে বলছেন তিনি আসলে পুত্র নন তিনি হচ্ছেন আল্লাহ তাল্লাহ নবী এবং রাসুল আর সম্পর্ক হিসেবে যারা রুহুল কুদুস কেউ কেউ মনে থাকে তারা হয়তো জিবলি বিশ্বাস করে না জিবলিলে বিশ্বাস করে না তারা মনে কর্পর্ক এই সম্পর্ক একটা মানবী জিনিস বা যেটা দৃশ্যমান জিনিস নয় বা সত্তা নয় তারা এটাকে সত্তা বানিয়ে নিয়েছে এসবই তাদের ভুল মূলত আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করতো আমরা এই সালে বিষয়ে পরবর্তী পর্বে আরো আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ওবার